বাংলাদেশের অন্যতম মৌলানা মুফতি দিলওয়ার হোসেন সাহেব হজরত মৌলানা মুফতি দিলওয়ার হোসেন সাহেব খতিব ও প্রিন্সিপাল আকবর কমপ্লেক্স ঢাকা আমি হজরতকে তার মূল্যবান পেশ করার জন্য অনুরোধ করছে ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যাদান নাবিয়ানা ওয়া নিজী بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله مولان العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد বারিক আলা সয়দিন জগতের সবচেয়ে বড় নম সেরাতে মুস্তাফি যে রাস্তায় চলতে পারলে जाए अल्लाह अल्लाहम के पाव तुरमे प्रथम सुर है अल्लाह रबुल आलमीन साना गोन कन तारीख प्रशंसारंदा सब चे बमच्चाई बस एक दिन से रतल मुस्ता ও আল্লাহ আমাদেরকে সরাতে মুস্তাকিম দেখাই বলতে আমরা সাধারণত অনুবাদ করি সোদা রাস্তা বাস্তবে সরাতে মুস্তাকিম বলা হয় মধ্যবর্তী রাস্তাকে গ্রামগঞ্জের কাঁচা রাস্তায় গেলে দেখবেন মধ্যখানে এক বিগত জায়গা সাদা এখানে কোনো ঘাস নেই আর দুই পার্শে ঘাস রাতের অন্ধকারে এমন রাস্তা দিয়ে চললে যারা ঘুষি যারা তারা ওই সাদা জায়গা দিয়ে চলে যেখানে কালো দেখা যায় এখানে পা দেয় না কালো জায়গা ঘাসও হতে পারে গর্ত হতে পারে গু বড় হতে পারে ঘাস তো বাঁচলাম গর্ত হলে পরে পা ভাঙবে হলে পা হাত পাক করব নাক নাপা করব। এই যে নাকের সাদা রাস্তা মানুষ হাঁটতে হাঁটতে এখানে সাদা হয়ে গেছে খাস এখানে উদীত হয় না এই রাস্তাটি যতই আঁকা বাঁকা হোক এই মধ্যখানের সাদা জায়গাকে বলা হয় সেরাতে মুস্তাকিম मुस्तिमान हाटले पदस्खलन घटेट खाए नापाक पाये सहजे गोचाते मुस्तकिम आल्ला पा गया मा सराते मुस्तिम देखा दिल की सराते मुस्तिम हल कुरान रास्ता কথা বলেননি সরাতে মুস্তাকিম হল হাদিসের রাস্তা বলেননি আল্লাহ পাক বললেন সেরা তল্লাহিন বন্দাদের রাস্তা সেরাতে মুস্তাক পুরস্কৃত বন্দা কারা সম্পর্কে বিভিন্ন তাফসির গ্রন্থে দুইটি তাফসির উল্লেখ लो, की तो बंदा बोलते थे। हजरात थे एक ताफिर हल पुरस्कृत बंदाते चार प्रकार मानसाय चले रास्तार नाम सराते मुस्ताफसर रुहुल बयान ताफसिर उल्लेख आ যে পুরস্কৃত বন্দা মানে ওলামায়াম ওলামায়াম যে রাস্তায় চলে এ রাস্তায় চললে চলা হবে সেরাতে মুস্তাক ওলামায় কেরাম পুরস্কৃত বন্দা কিভাবে হলেন আল্লাহ আল্লাফাকলেম দিয়ে পুরস্কৃত করেছেন কোরআন ও হাতিসের জ্ঞান দিয়ে পুরস্কৃত করেছেন आखरा तम जान्न दिए पुरस्कृत कर बुहारी शरीफ द्वितीय हासर आलेम डीबी आलेम के डेके रहमत पर्दा दिए ठेके फिलबे एर पर आलेमर सामने तरह जीवन गुनागुलू एक तुले আল যদিও আলেম কিন্তু সে তো মানুষ গুণা খাতা অন্যায় অপরাধ তারও হয় সে বেরেস্তা নয় এই গুণাগুলো সামনে তুলে ধরবেন যাতে অন্য কেউ এ সম্পর্কে কোন টের না পায় শুধু আলেম জানবে আলেমের ক্ষা জানবে একটি একটি করে গুণা সামনে তুলে ধরলে আলেম সবগুলো স্বীকার করবে যে হ্যাঁ এই গুণাটি আমি অমুক স্থানে অমুক দিন অমুক সময় অমুক অঙ্গ দ্বারা করেছে সব গুণাগুলো সামনে আসার পর আলেনের স্বীকার করার পর আল্লাহ পাক বলবেন বন্দা যদি আমি তোমাকে ক্ষমাই না করতাম তোমার জন্য জান্নাত বরাদ্দ নাও রাখতাম তোমাকে আমি আমার কোরআন আর হাদিসের এলেম দিয়ে আলেন বানাইতাম না এই অ্যালেম এর বরফতে আমি আজ তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম এরা পুরস্কৃত বন্ধা এদের পিছনে চলা এদের রাস্তায় চলা এদের পরামর্শ নিয়ে চলা মানেই সেরাতে মুস্তাকিমের উপর চলা সেরাতে মুস্তাকিমের আরেকটি ব্যাখ্যা সে ব্যাখ্যা আমাদের মধ্যে তিনটি বস্তু রেখে দিয়েছেন একটি বস্তুর নাম হল আকল বিবেক বুদ্ধি আর নাম হলো গোসা ক্রোধ রাগ আর একটি নাম হল যৌন শক্তি এই তিনটি বস্তু প্রত্যেকের মধ্যে আছে পেশার কম এই তিনটি বস্তুর প্রত্যেকটি আবার তিন ভাগে বিভক্ত প্রথম নম্বরে বিবেক আকল তিন প্রকার এক প্রকার আকল হলো একেবারে সীমা লঙ্ঘন করে গেছে সে আকলের উপর নির্ভরশীল অন্য কিছু মানে না তার বিবেক যা বলে এটাই হক এবং সুত্য এই পর্যায়ে পৌঁছে গেলে এই স্তরের নাম হল সরসা এটা প্রশংসনীয় নয় এদের প্রদস্কলন অনিবার এরা অন্য কিছু বাদ দিয়ে নিজের আকল আর বিবেকের ঘোড়া যতই দৌড়াবে ততই অন্ধকারে নিমজ্জিত হবে তাই বুজুর গান এদিন বলেন এরা কখনো গন্তব্যে পৌঁছতে পারে না তাই এমন একজন বিবেকের পিছনে দৌড়নেওয়ালা ডক্টর ইকবাল গুরু অনেকদিন আপলার বিবেকের পিছনে দৌড়ে হাতিয়ার ডেলে দিলেন শেষমেশ বুঝে এসে গেছে যে আপলার বিবেকের ঘোড়ায় দৌড়িয়ে কখনো গন্তব্যে পৌঁছা সম্ভব নয় আল্লাহ পা কে তোর বারে ধরিয়া করছে না আবজন কামে লাই রাহে তাহাকে গমে এখন হাতিয়ার ডেলে দিলাম প্রতিশ্রুতি দিচ্ছি জুনুন তথা অহির মাধ্যমে গন্তব্যে পৌঁছার চেষ্টা করুন আল্লাহ পাকে দরবার এটাই হরিয়াদ করলেন তার ফরিয়াদের বাসা ছিলাম জ্ঞান বিজ্ঞানের মুকুন বেছে নিয়েছি গন্তব্যে বুঝতে পারিনি তোমার দরবার একবার ফরিয়াদ করে এখন থেকে ইকবালের নাম ওই সমস্ত বন্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে বর্তমান যে পরিস্থিতি যেন পরিস্থিতির পুরা একটি দৃশ্য তিনি সামনে তুলে ধরলেন তার একটি আকৃতি সামনে তুলে ধরলেন আজ বর্তমান যারা নিজে বড় শিক্ষিত মনে করে বড় বুদ্ধিজীবী মনে করে তাদের দৃষ্টিতে মৌলবীর গোষ্ঠীরা সব পাগল যদি এদের মজবুতি থাকতো তাহলে মাদসা খুঁয়ে অন্য চাকরি করত ব্যবসা বাণিজ্য করত মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা কামাই করতে পারত মুজবুতির নেই এই তো মাদর সাহেব পড়ে আছে পাঁচ হাজার টাকা বেতনে তাহলে ছয় মাস বাকি এতে তো বোঝা যায় এদের মজবুতি নেই সব পাগলের গোষ্ঠী আসলে কারা পাগলার কারা বুদ্ধিমান এই যখন এদের মধ্যে ওয়াসটা পড়ে তখন বুঝে আসে এর আগে বুঝে আসে না এর আগে পাগলেই মনে করে বাস্তব কিছু কথা বলছি আমাদের কুমিল্লা জেলার লাকসাম আল্লামা মোস্তফা আল হোসাইনি দামা একদিন সফর অবস্থায় হোটেলে বা খাইতে বসে উনি যে টেবিলে খেতে বসছেন সেই টেবিলে এমন একজন বুদ্ধিজীবী বসে বসে টাকা ছিলেন বাম হুজুর গোস্ত দিয়ে বাঘ খেয়ে গোস্ত খাওয়ার পর হাড়গুলো ও দাঁতের নিচে দিয়ে চিবিয়ে রস সহ পরিষ্কার করে খেয়ে ফেলতেছিলেন কানাচকে কানা দিকে বারবার আর মনে মনে ভাবে হয়তো ভাবে যে মৌলবি মনে হয় জিন্দিগিতে গোষ্ঠের চেহারাও দেখেনি গোষ্ঠ খেয়ে হাড় সহ খেয়ে ফেলতে এক পর্যায়ে গিয়ে প্রশ্নই করে বসল হুদুর জি আপনাদের দেশে কুকুর কি খায় বুদ্ধিজীবীর ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায় এতে হুজুরের সাদৃশ্য হবে কুকুরের সাথে হুজুরের মিল হবে কুকুরের সাথে হবে খেয়ালে প্রশ্ন হুজুর আপনাদের দেশে কুকুর কি খায় হুজুর যে কোরআনওয়ালা মোল্লা এখন টের হবে এতদিন টের পাইনি প্রশ্ন শোনা মাত্র হুজুর জবাব দিলেন কি জনাব আমাদের দেশে কুকুর চা খায় क्यों अल्लापर्न कुर भरा ज्ञान कुरान जर सिन ढुके ज्ञानी बनाए জগতের কোন বুদ্ধিজীবীন পরিদর্শনে এরা কি করে জানতে চায় দীর্ঘ চল্লিশ বছর যাবৎ মাদ্রাসায় আসতেছে দু চার দিন ঘর আসে এখনো এরা ঠিক করতে পারেনি এরা এখানে কি করেসায় এসে ছাত্র শিক্ষককে সামনে বসে একটি প্রশ্ন করলেন বুদ্ধিজীবী প্রশ্ন কি আমি বারোটা বাদে আমার অফিস থেকে রা দাঁড়াই আসেন একটু তার সামনে যে জায়গা আছে একটু তার এখন এগিয়ে যাচ্ছে সামনে সামনের জায়গাগুলো পূরণ করে বসি তাহলে পিছনে ভাইয়ারা বসতে পারেন সামনে খালি জায়গা পূরণ করে ফেলি সামনে চলে আসেন কথাবার্তা বলা ছাড়া সামনের জায়গাগুলো পূরণ করি সেখানে খালি জায়গা দেখা যায় মা সামলা কথাবার্তা বলা ছড়া থামসির সাথে এগিয়ে এসে বসে পড়ে তো বুদ্ধিজীবী মাদ্রাসায় এসে ছাত্র শিক্ষক সকলকে সামনে নিয়ে একটি প্রশ্ন করলেন তিনি বুঝতে চান এদের বুদ্ধির অবস্থা কেমন তাদের দৃষ্টিতে তো মাদ্রাসা পাগল এদের বুদ্ধি শুদ্ধি নেই তাই এটা বোঝার জন্য প্রশ্ন করলেন কি প্রশ্ন আমি বারোটা বাজে আমার অফিস থেকে রানা হলাম তিনটা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম বলতো আমার বয়স কত আলেমদেরকে বেকুপ বানাতে চাই দিত ক্লাস থ্রিতে একটি অঙ্ক আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর পিতার বয়স ৪০ হলে পুত্রের বয়স কত এমন একটি অঙ্ক বুদ্ধিজীবী কষলেন আমি বারোটা বাজে আমার অফিস থেকে রওানা হলাম তিনটা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম বলতো আমার বয়স কত এক ছাত্র দাঁড়িয়ে বলছে স্যার আপনার বয়স ষাট বছর ষাট বছর কি করে বুঝলি জি জনাম আমাদের বাড়িতে একজন আদা থাকল আছে আদা থাকলের বয়স তিরিশ বছর আপনার যে পুরা এই জন্য আপনার সাহিত্য মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক এটাই আমি আমিওর আপনার সাহিত্য তো যখন হালে বল আমার সাথে ও আস্তা পড়ে তখন বুঝে আসে বুঝবুদ্ধি কার কি পরিমাণ যদিও বুদ্ধিজীবী হিসাবে ওরা গেছে এই জন্য আমি বলি বুদ্ধিজীবী হওয়া ভিন্ন কথা বুদ্ধি মান হওয়া ভিন্ন কথা দুইটা দুই জিনিস বুদ্ধিজীবী বলা হয় যারা বুদ্ধি বিক্রি করে খায় এদেরকে বলে বুদ্ধিজীবী যেমন ধরেন ব্যবসাজীবী কাদেরকে বলে যারা মাল বিক্রি করে খায় শ্রমজীবী কাদেরকে বলে যারা শ্রম বিক্রি করে খায় আইনজীবী কাদেরকে বলে যারা আইন বিক্রি করে খায় এই হিসাবে বুদ্ধিজীবীও তো ওদেরকে বলবে যারা বুদ্ধি বিক্রি করে খায় আর বিক্রির বৈশিষ্ট্য হলো যেই বস্তু বিক্রি করা হয় বিক্রি করতে করতে একসময় ওই বস্তু শেষ হয়ে যায় নাকি মাল বিক্রি করতেছেন সমন আটা আছে বিক্রি করতে করতে এক সময় শেষ হবে না শেষ হবে তো বিক্রি করতে করতে যখন শেষ হয় তো বুদ্ধিজীবীর বুদ্ধিও তো বিক্রি করতে করতে এক সময় শেষ হবে নাকি তো বুদ্ধি যখন শেষ আর বুদ্ধি নেই এই সময় লোকটাকে কি বলবেন আপনারা পাগল এইটাই প্রমাণ বহন করে বুদ্ধিজীবী যখন একটু বয়স্ক বাড়ে তখন কোরআনের বিরুদ্ধেচারণ আরম্ভ করে দেয় এটাই প্রমাণ বুদ্ধি শেষ না হয়তো কোরআনের বিরুদ্ধাচারণ করার কোন যুক্তিকতা নেই বুদ্ধি শেষ এই জন্য কি করবে না করবে কাজ নেই তো কোরআনের বিরুদ্ধে এইটা হল বুদ্ধিজীবী আর বুদ্ধিমান যে বুদ্ধি বিক্রি করে খায় না বুদ্ধি কাজে লাগায় তাকে বলে বুদ্ধিমান তো কোরআন যার ভিতরে ঢুকেছে কোরআন তাকে বুদ্ধি মান বানাই দিয়েছে আর কোরআন যার ভিতরে ঢুকে নি থেকে বঞ্চিত এবং কোরআন গালার পরামর্শ চলে না এরা হইতে পারে বুদ্ধিজীবী বুদ্ধিমান এরা হইতে পারে না বাদশাহ আকবরের দরবারে পুরা ভারতবর্ষের বাধা ভাষা নয় জন বুদ্ধিজীবী থাকতেন এদেরকে বলা হইতো নবরত্ন ইতিহাস পেশার কথা আপনাদের তো জানা আর একজন ছিলেন মোল্লা মোল্লা দুঃখে যাবেন আর বাকি নয়জন বুদ্ধিজীবী একদিন দরবারে কথা ওঠে যে আকবর তো ধর্ম প্রবর্তক আকবর একটি নতুন ধর্ম আবিষ্কার করেছিল যার নাম ছিল দীনে ইলাহি এই ধর্মের সালামের নিয়ম ছিল সালাম দাতা বলবে আসসালাম আলাইকুম আর দাতা বলবে আল্লাহ আকবর এখানে আল্লাহ মুক্তা আকবর গবর তার মানে এই বাদশা আকবরই আল্লাহ আল্লাহ তো দরবারে কথা উঠলো আকবর যেহেতু ধর্ম প্রবর্তক ধর্ম প্রবর্তক হয় নবী আর নবীর জন্য চারজন খলিফার প্রয়োজন চলো আমরা খলিফার পথগুলো একটু বণ্টন করে দিই এই কথা উঠা মাত্র প্রধানমন্ত্রী বীর বল ছিলেন হিন্দু তারা এই বলছেন আমি আবু বকর আরেকজন বলছে আমি আলী মোল্লাজি সুকসা চার ফলিকার পথ বন্টন হওয়ার পর এবার মোল্লা দাঁড়ায় বলছেন আমি আবু জাহাল বড় আশ্চর্য কথা এই পদ্ধ দিলেও নেয়ার কথা নয় আর নিজে চেয়ে নিতে সে মোল্লা উল্টা কাজ করলো ব্যাপার কি জিজ্ঞেস করি বস এখন মোল্লার জবাব খ্রিস্টান যে ধর্মের নবী আকবরের নে একজন গন্ড মূর্খ যে ধর্মের আবু বকর বীর বলেন একজন হিন্দু মুর্শেদ এমন ধর্মের আবু জাহাল আমার মতো মোল্লারই হওয়া উচিত আরেক দিন দরবারে কথা ওঠে দেশে কি ডাক্তার বেশি না রুগী বেশি কথাবার্তা এখনও এরকম এই ধরনের বেহুদের কথাবার্তা হয় বাড়লামেন যে এখন আরও বেশি হয় দরকারি কথার থেকে বেদরকারি কথা বেশি বুদ্ধি জন্য যাই হোক তো দরবারে কথা ওঠে দেশে কি ডাক্তার বেশি না রুগী বেশি নয় বুদ্ধিজীবীর একমত দেশে রুগী বেশি ডাক্তার কম বাদশারও এই মত সকলের মত সামনে আসার পর মোল্লা দাঁড়াই বলছেন যে আমি তো দেখি দেশে ডাক্তার বেশি রুগী কম বুদ্ধিজীবীরা বাদশাকে ধরলো বাদশাহ শুনলেন তো মোল্লার উল্টা কথা মোল্লারা উল্টাই বলে তাকে প্রমাণ দিতে বলশাহ বললেন মোল্লা দেশে ডাক্তার বেশি রুবি কম তোমার কাছে কি প্রমাণ আছে কয় যে আছে তাহলে প্রমাণ দাও কই দিব তবে এখন নয় কখন আগামীকাল এখন দিলে অসুবিধে কী তো এখন দিলে অসুবিধা কী এটাও বুঝাবো আগামীকাল বাদশা যে কথায় বলে মোল্লার এক উত্তর আগামীকাল এক গুড়ো গেছিল ডাক্তারের কাছে গিয়ে বুকতেছে ডাক্তার সাহেব এ মুখে রুচি টুচি নেই খাইতে মন চায় না ডাক্তার সাহেব বললেন পার্থক্যের কারণ আর একটু করে ডাক্তার সাহেব জোর জবরদস্তি দুটার লোক মা গিলিও গিলেও ফেলি হজম হয় না ডাক্তার সাহেব বললেন পার্থক্যের কারণ আর একটু করে বলছে ডাক্তার সাহেব সারা রাত বিছানায় ঘোড়াঘড়ি খাই ঘুম চোখের ধারে কাছেও আসে না ডাক্তার সাহেব বললেন বার্তক্যের কারণ আরেকটু পরে বলছে ডাক্তার সাহেব শরীরে কোন লাঠি ঘর দেওয়া ছাড়া হাঁটতেই পারি না ডাক্তার সাহেব বললেন পার্থক্যের কারণ আরেকটু পরে বলছে ডাক্তার সাহেব সময় দেখি শরীর কাঁপে স্থির থাকে না ডাক্তার সাহেব বললেন পার্থক্যের কারণ বুড়ো লাভ দিয়ে উঠে এক থাপর ডাক্তারকে চেয়ার থেকে মাটিতে দেখছে कारण बार्थक्य कारण लेकिन डॉक्तर गड़ा घड़ी दादाजी चेयर बैलें कारण चौबाल थे तो डाक्त पार्धक्यर कारण मोल्ला चौपे एक जवाब आगामी कल বাদশা কিংকর্তব্য বিমোর হয়ে মেনে নিলেন ঠিক আছে আগামীকাল সূর্য অস্তের আগে আগে যদি প্রমাণ দিতে না পারো তোমার বরদান যাবে ঠিক আছে আগামীকাল বুদ্ধিজীবীরা সেজে গুঁজে দরবারে হাজির বাদশা নিজেও হাজির তাদের কেউ বিশ্বাস মোল্লা উল্টা কথা বলেছে প্রমাণ দিতে পারবে না মোল্লার বরদান যাওয়া নিশ্চিত আগামীকাল হতে মোল্লার ঝামেলা থেকে বাতাটাতে সকলেই দরবারে হাজির কিন্তু মাসা আল্লাহ মোল্লা গায়ের নাম নিশানা উনি অপেক্ষা করতে করতে সূর্য লাল হয়ে গেছে মোল্লা নেই বুদ্ধিজীবীরা বাদশাকে ধরলো বাদশা দেখলেন তো মোল্লা তামাটা যদি প্রমাণ থাকতো গতকালকে একটু দিয়ে যেতে পারত প্রমাণ নেই দিবে কোথার থেকে এক বাহানায় মোল্লা ভেঙে গেছে মোল্লা আর দরবারের নাম নিবে না আপনি পুলিশ পাঠাইয়ে ধরে আনুন মোল্লাকে এ ধরনের উল্টা কথা কেন মোল্লারা বলবে এর মধ্যে দেখা যায় দূর থেকে যেন মোল্লা আসতেছে আলি জালি দেখা যায় ঠিক সূর্য অস্তের আত্মহূর্তে মোল্লা দরবারে এসে হাতির নয় বুদ্ধিজীবীর সমস্যরে বলছে মোল্লা দেশে ডাক্তার বেশি রুগী কম প্রমাণটি একটু পরে দিবে আগে কৈবিয়র দাও এত দেরি কেন করেছ আমাদেরকে এতক্ষণ অপেক্ষা কেন করাইলে কৈবীয় দাও মোল্লা বেচারা বলছে ভাইয়েরা আমি তো দাঁতের ব্যথায় অস্থির আমার অঙ্গীকার ছিল আজ সূর্য অস্তের আগে আগে দরবার এসে প্রমাণ পেশ করার অঙ্গীকার পালনার্থে এসেছি না হয়তো আসতেই পারতাম না এই পরিমাণ ব্যথা তাঁতের ব্যথার কথা শুনেই সম্রাট আকবর বলল আরে গরম দিয়ে কুলি করলেই তো ব্যথাটা কম প্রধানমন্ত্রী বীরবল বলছে একটু লবণ লাগিয়ে রাখলো তো ব্যথা কম বনমন্ত্রী বলছে আরে একটু তামাকার সাদা লাগিয়ে রাখলো তো ব্যথা কম জঙ্গল মন্ত্রী বলছে অর্থমন্ত্রী বেতা কমে নয় বুদ্ধিজীবীর নয় চিকিৎসা বাক্সার এক চিকিৎসা দশ চিকিৎসা সামনে আসার পর মোল্লা বললেন দেখুন ভাইয়েরা রুগী আমি একজন ডাক্তার আপনারা দশজন এখন বুঝে আসছে যে মোল্লার সাথে আল্লাহ আল্লাপাক আল্লাহ বলে কেউ কোরআনের বর্ততে এমন বুদ্ধি দান করেন বড় বড় বুদ্ধিজীবীরা তার সামনে আর মান্তি বাধ্য হয় তাকে अल हेफर मध्य लिखे सम्राट अकबर प्रधानमंत्री कत पेयला पानी हो मंत्री जाना पेयल एक पानी एकश टकर देश टाइमाले कत पेयला पानी होता अंदाजरा पेयजा এর মধ্যে দেখে একজন মোল্লা আসতেছে তাও না বাদশাহ ডাক দিল এই মোল্লাই দিকে আস ছোট্ট তা আলেবুল আলেম কোরআনের ছাত্র সামনে আসল বাদশাহ তাকে পস্তি করলেন বলতো এই পুকুরে কত পেয়ালা পানি হবে প্রশ্ন শোনা মাত্র বেতারা বলছে বাদশাহ যাহা পানা পেয়ালা যদি পুকুরের সমান সমান হয় তাহলে এক পেয়ালা হবে পেয়ালা যদি পুকুরের অর্ধেক হয় তাহলে দুই পেয়ালা হবে পেয়ালা যদি পুকুরের চার ভাগের এক ভাগ হয় তাহলে চার পেয়ালা হবে দশ ভাগের এক ভাগ হলে দশ পেয়ালা হবে বিশ ভাগের এক ভাগ হলে বেশ পেয়ালা হবে হিসাব দিতে চলছে থামা নেই যেন নোয়াখালী এক্সপ্রেস চলছে বাদশা থামাইলেন যে থামক থামায়ে বললেন ও বীরবল আজ এই পচিমোল্লা যদি প্রাপ্তবয়স্কের হইত তোমাকে সরাই দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যার গায়ে লাগে আল্লাহাকর্ত একজন বড় বুদ্ধিজীবী ছুটিতে বাড়ি আসছে ছুটিতে বাড়ি এসে দেখে তার ছোট্ট ছেলে নাবালে মাথায় টুপি গায়ে টুকা দৌড় করতেছে রক্ত হচ্ছে মাথায় আমার মতো এত বড় বুদ্ধিজীবী আর ছেলে মৌলবাদী এটা তো সহ্য করা যায় না খুব গরম হইয়া স্ত্রীরকে জিজ্ঞেস করতেছে আমার ছেলেকে মৌলবাদী বানাইল স্ত্রী বলে না মৌলবাদী তো বানাইনি নুরানি মাদ্রাসায় ভর্তি করেছে এখন রক্ত আরো গরম কি আমার মতো বুদ্ধিজীবী আর ছেলে মাদ্রাসা এটা হইতে পারে বলে যে একটু থামে রাতটা পরে হবে আমার কথা শুনুন ওই কি আমাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে নুরানি মাদ্রাসা বাস প্রাইমারি অনেক শিক্ষকরা এখানে থাকতে পারেন রাগ করবেন না আমিও আপনাদের মতো একজন আলহামদুলিল্লাহ ডিগ্রি পর্যন্ত আমার সার্টিফিকেট আছে ডিগ্রির রেজাল্ট ছিল আমার ফার্স্ট ডিভিশনের ইন্টারে সেকেন্ড ডিভিশনের আর এস এসসির ফার্স্ট ডিভিশনের এই জন্য একটু বড় বলায় বলতে পারি বুদ্ধিজীবীর স্ত্রী বলছে এলাকায় প্রাইমারিও আছে নুরানিও আছে আমি উভয় প্রতিষ্ঠানের লেখাপড়াকে তুলনা করে দেখেছি প্রাইমারিতে পাঁচ বছর পড়লে যা শিখতে না পারে নুরানিতে তিন বছর পড়লে এর থেকে আরও অনেক বেশি শিখতে পারে এখানে বাংলা অন্ত ইংরেজি আরবি সবই আছে আর আসলে প্রাইমারিতে এখন শিক্ষার সময় অভাবও নাই হলো যেহেতু হইলো যেহেতু প্রাইমারির শিক্ষিত যে কোনো কাজ আসে তো শিক্ষিত মানুষের দরকার তো সরকার দায়িত্বটা তাদেরকে দিয়ে নেয় যেমন ধরুন সামনে যদি ইলেকশন আসে এখন ভোটার লিস্টির প্রয়োজন কারা করবে লিস্টি করতে হলে লেখালেখির দরকার হয় শিক্ষা দীক্ষার দরকার হয় তো শিক্ষিত সমস্ত প্রাইমারি শিক্ষকেরা ঠিক আছে দায়িত্বটা এদেরকে দেওয়া হোক এরা লিস্টিটা করে দেবে এখন প্রাইমারি শিক্ষকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টি করে। এখানে এক দুই মাস যায় এবার একটু পড়া দেখো আরেকটা কাজ সামনে আসছে কয়েকি আদমশুমারি এই দেশে কত মানুষ বসবাস করে এটা একটু গোনা দরকার গুনতে তো লেখা লেখাপড়া লাগবে তো লেখাপড়া তো প্রাইমারি শিক্ষকদের আছে তো ঠিক আছে এরাই গনে দেখে এখন আদমশুমারি গণে এরা এখন গুনতেছে আরও এক দেড় মাস এখানে গেছে তো এরপরে এবার একটু পড়াবে তো আর কাজ সামনে আছে কি কাজ তো এখন মানুষ ল্যাংড়া দুলা আতুর হয় পুলিও টিকা খামার লাগে এটার জন্য তো কিছু লেখাপড়ার দরকার ওই লেখাপড়া তো প্রাইমারি শিক্ষকদের আছে মাসা আল্লাহ তো এরপর এখন এরা হলিউড টিকা খাওয়াই পারিবেন এতে গেল আরও কয়েকদিন সামনে আরেকটা বড় কাজ আসার সম্ভাবনা আছে সেইটা হইল ভারতে আমাদের দেশে নদীগুলোর মাথায় পান দিয়ে দিয়ে সব নদী শুকিয়ে ফেলছে পালি নদীগুলো হয়ে গেছে বরণ এখন যদি সরকারে উদ্যোগ নেয় যেগুলো খনন করতে হবে বালিগুলো সব উপরে উঠাইতে হবে এখন কত ফিট বালি উঠলো না উঠলো এটা তো হিসাবের দরকার এটা কারা করবে তো শিক্ষিত লোকের দরকার এটা করতে হইলে তো প্রাইমারি শিক্ষকরা তো শিক্ষিত তো এরাই করুক তাহলে এই দায়িত্ব যদি আসে কয়েক বছরও আর প্রের সুযোগ পাবে না প্রাইমারি এক শিক্ষক আমাকে বলছে হুঁজুর আগে তো কিছু পড়াইটা এখন গমের জামালা এটাও গেছে এখন গম আনো বিতরণ করো হিসাব দ জমা দাও ওই দিয়ে দাও এই বস এখন আর কিসের লেখাপড়া তো বুদ্ধিজীবীর স্ত্রী বলছে এখানে তিন বছর পড়লে আরো বেশি করতে পারে তাই আমি না স্ত্রীর বুদ্ধিজীবী আপাতত একটু থম যেহেতু ছুটিতে বাড়ি আসছেন প্রোগ্রাম করলেন বেড়াইতে যাবে শ্বশুর বাড়ি তিনজন রওনা করছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর স্ত্রী আরে ছোট্ট ছেলে রওনা করছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির প্রয়জনে খুশ আছে দেখা যায় একজনের আরেকজনের কারো বাড়ি আরেকজনের তিনজন দেখেছি পথে যাওয়ার পর দেখে চকলেটওয়ালা চকলেট বিক্রি করে চকলেট চকলেট ছোট বাচ্চারা চকলেট পাইলে তো মাসাল্লাহ বাদ পানির পড়ে না এসছে বলছে আপু চকলেট দেন তো বুদ্ধিজীবী এক টাকা দিয়ে একটি চকলেট কিনে দিল ছেলে এখন চকলেট চষে আর নানার বাড়ি যায় এতক্ষণ তো ছিল এক আনন্দ নানার বাড়ি বেড়ানোর এখন তো ডবল আনন্দ এক আনন্দ নানার বাড়ি বেড়ানোর আর এক আনন্দ চকলেট খাওয়ার তাই মাঝে মধ্যে মনের আনন্দের লাভ দেয় চকলেট দিয়ে একবার চুষলে পিছলে হয় এই ছোট্ট ছেলে লাভ দিয়েছে পিছলে চকলেট পড়ে গেছে মাটি। এই বেসারা তাড়াতাড়ি মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার মুখে দিয়ে নেয় এই অবস্থা দেখে বুদ্ধিজীবী এগিয়ে এসে বলছে বেটা কেন আপা কি করলাম দেখো চকলেট ছিল এক টাকা অর্ধেক তো চুষে ফেলেছ তার মানে আটা না গেছে পেটের ভিতরে আর আটা না মাটিতে তুমি আটানা লোভ সামলাতে পারলে না মাটির থেকে তুলে মুফি দিয়ে দিবি ছোট্ট ছেলে বেচারা আর বলবে বলছে আব্বু মাদ্রাসার বড় হুদুরের মুখে শুনেছি কোনো খাবার মাটিতে পড়ে গেলে পুনরায় তুলে খেয়ে নেয়া নবীর সুন্নত কিন্তু বুদ্ধিজীবীরা নবীর সুন্নতের মর্ম কি বুঝবে নবীর মূল্য বুঝতে হল তো নবীর মহবত এবং ভালোবাসা অন্তরে রাখবে আমার মেজু ভাই বড় ডাক্তার উনি প্রফেসর ঢাকা মেডিকেল কলেজে পড়াইছেন এখন রিটায়ার্ড করছেন উনি আমাকে শুনাইয়েছেন একজন খ্রিস্টান ডাক্তারের মুসলমান হওয়ার ঘটনা নবীর সুন্নত নিয়ে গবেষণা করে মুসলমান হয়ে গেছে ডাক্তার চিন্তা করতে ছিল কোন সুসংবাদ মুসলমানদের কানে পড়লে এরা আলহামদুলিল্লাহ পড়ে হাসির মধ্যে কিসের সুসংবাদ এখানে কেন আলহামদুলিল্লাহ পড়ে গবেষণা করতে করতে উদঘাটন করে ফেলছে মুসলমান সাধারণত একসাথে হাসি কয়টি দেয় এক একটি হাসির সাথে তিন হাজার রূপ জীবাণু বেরিয়ে যায় দুই হাসিতে ছয় হাজার ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত ভিজিট দেয়া ছাড়া প্রচুর সেবন ব্যতীত ফিরি ফিরি ছয় রূপ জীবাণু বেরিয়ে গেছে এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে মুসলমানের আঙ্গুল দিয়ে মুড়িদের পীর আঙ্গুল দিয়ে শুধু মধু বের হয় মধু একবারে মধু নদী আর মুড়িদের আঙ্গুল দিয়ে বের হইতেছিল দরবারের স্বপ্নের ব্যাখ্যা জানতে গিয়ে বলতেছে হুজুর একটা আশ্চর্য স্বপ্ন দেখিলাম দেখার জন্য আসছি আপনার দরবারে তো কি স্বপ্ন বলো বাবা বলো তো হুজুর দেখতেছি আপনার আঙ্গুল দিয়ে শুধু মধু বের হয় আর আমার আঙ্গুল দিয়ে গু হয় ঠিক তো দেখছো আমি সুবি সম্রাট বিশ্ব হলি আমার আঙ্গুল দিয়ে মধু বের হবো না তো কি হবে তুই মুরের গুনাগার মানুষ তাই তোর আঙ্গুল দিয়ে গু হয় হুজুর স্বপ্ন আর একটু বাকি আছে শেষ হয় কি বাকি আছে বলো বাবাটা আকারে বলো আমি চুষে আপনার মধু খাই আর আমার গু বলা আঙ্গুল আপনার মুখের ভিতরে আপনি শুধু গু খেয়েছেন এখন ফিরে পাইল এখান থেকে এ দোকান থেকে বাইত আসলে সব প্রস্তুত কারণ মৃত্যুকে সে ফির কাছে এই জন্য সে মধু খায় আর সে কু খায় আজকাল অধিকাংশ আসে এইটা গুণ আর কি তো এখানে গবেষণা আর একটু ডাক্তার দেখলো আমি এই গবেষণার উপযুক্ততা লাভ করতে আমাকে অন্তত বৃষ্টি বছর লেখাপড়া করতে হয়েছে এবং তত মেশিন ব্যবহার করতে হয়েছে এই তথ্য উদঘাতন করার পিছনে মুসলমানদের নবী যেই যুগে কথা বলে গেছেন ওই যুগ বিজ্ঞানের যুগ ছিল না তিনি কোনো মেশিন ব্যবহার করতে পারেননি এবং তিনি তো বিশ মিনিটও কারোর কাছে লেখাপড়া শিখেননি তিনি কি করে বুঝলেন হাসির সাথে ছয় হাজার লোক জীবাণু বেরিয়ে পড়ে। নিশ্চয় তিনি সত্য নবী আল্লাহ আল্লাপাক জানানোর কারণে জেনেসনে জানাই দিচ্ছেন সত্য প্রমাণিত হলে মেনে নেয় বুদ্ধির পরিচয় তাই ওই খ্রিস্টান শুধু পরিবারে ইসলাম গ্রহণ করে মুসলমান তো বলতেছিলাম ছেলে বলছে আব্বু কোনো খাবার মাটিতে পড়ে গেলে পুনরায় তুলে পরিষ্কার করে খেয়ে নেয় নবীর সুন্নত বুদ্ধিজি বলছে থাকার বড় হুদুরের কথা আর যদি এখানে আমার কোনো সহকর্মী থাকতো লজ্জায় আমার নাক কাটা যে যেযুক ছেলেকে কোথায় লেখাপড়া শিখতে দিয়েছ ছেলে এখনো ভদ্রতা শিখেনি মাটিতে পড়া বস্তু তুলে আবার মুখে দে এমন অভদ্র ছিল খবরদার বেটা স্মরণ রাখবে কোন বস্তু মাটিতে পড়ে গেলে বুঝতে হবে এটা ফোঁচা ব্যবহারের অযোগ্য এই বস্তু আর উঠানো যাবে না ব্যবহার করা যাবে না কত চকলেট তোমার প্রয়োজন সামনে বাজার আছে আমি বাজার থেকে তোমাকে চকলেট ক্রয় করে দেব এই কাজ আর জীবনও করবেন ছেলেকে বুঝাই শোনাই চলছে শ্বশুরবাড়ির মতো শ্বশুরবাড়ির কাছে খুনি এগেছে দেখা যায় শ্বশুরবাড়ির দুয়ারে দাঁড়াই আছে শালাস মন্দিরা দেখতেছে দুলা ভাই আসতেছে বোন আসতেছে বাঘিনে আসতেছে কি আনন্দ কী প শ্বশুরবাড়ির কিনারা একখানা খাল খাল পাড়ি দিলেই শ্বশুরবাড়ি তিনজন মিলে খাল পাড়ে দিতে গিয়ে আল্লাপের আব্বু ছি ছি ছি কি করছেন আপনি কেন বেটা কি হইলো করলাম তো আপনার ভুয়াজ আপনি ভুলে গেছেন তো কিছি তো একটু আগেই না আমাকে বললেন কোনো বস্তু মাটিতে পড়ে গেলে বুঝতে হবে এটা এটাকে উঠানো যাবে না ব্যবহার করা যাবে না আপনি জি বলছে বেটার দেখো তোমার মামারা পরের পুয়েরা দাঁড়াইয়া তাকাইয়াছে আপু মামারা তাকিয়ে থাকলে কি হবে এদের বোন কে ফেলে রেখে তাদের পাড়ে উঠলে আমাদের পিঠে চামড়া टा फेले खड़े ऐसे बोलते अब्बू अपनार्तर मामा सम्पर्क शुद्म भाई और बन युकु सम्पर्क दरुण तरफ बन के काटा फेले रेखे ते बाड़ी ढूपते अपनार बारा अपन पीठ चाम तुले नेब्बू लक्ष्य कर चकलेटी मुख्य मटीत पड़े गु এই চকলেটির সাথে আমার মাওলার সম্পর্ক সৃষ্টি আর তুলনায় মামারা যেভাবে টাকাই আছে আপনার স্ত্রী মাটিতে কাদায় পড়ে গেছে আমার আল্লাহ তো টাকাই আছেন তার দেয়া মাটিতে পড়ে গেছে যেহেতু আমার আল্লাহ তো স্বামী सब कुछ शबकूट जिज्ञेस कर अधिकार तुके दिल अब्बू तक शुद्ध पीठ चा नुदंड हाड़ पर्त गुड़ू गुड़ फेल মেনে নিলাম তোর বড় হুজুরের কথা আজ থেকে তুই তোর বড় হুজুরের কথা উপর আমল করবি আমি আমার কাতায় পড়া স্ত্রীকে তুলে নিয়ে ব্যবহার করবো একমতে বড়া জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার ভিতরে ঢুকেছে তাকে কোরআন কোন কি হয়েছে বেটা তোমরা কাঁদো কেন আমাদের অমু হুজুর কে ধরে নিয়ে গেছে ষড়যন্ত্রের শিকার এই অবস্থা ষড়যন্ত্রের শিকার বেচারা খোঁজ নিল হুজুর কোথায় নিল জানতে পেলেন যে নিয়ে গেছে একবারে কোর্টে মহতামান সাহেব কোর্টে গিয়ে হাজির দেখেন যে হুজুর আসামের কাঠগড়ায় দণ্ডায় মান হাকিম হেদলা আছেন আর বুদ্ধিজীবী আইনজীবী বসে আছে কিভাবে মোল্লাকে ফসানো হয় আটকানো যায় মহতামে মানে প্রিন্সিপাল উনি গিয়ে বলছেন হাকিম সাহেব ইনি আমার মাদ্রাসার শিক্ষক ভালো মানুষ ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আসামের কাঠগড়ায় আপনার সামনে দণ্ডায় মান আমি নিজেই হোকালতি করতে চাই অনুমতি প্রার্থনা করি এই কথা শুনে ডজনখানে বুদ্ধিজীবী লাভ দিয়ে দাঁড়ায় কি মোল্লার এত বড় সাহস করেনি ল করেনি সার্টিফিকেট নেই কোর্টের সায়া জিন্দিগিকে কদম রাখেনি আজকে এসে এসে উপলব্ধি করবে এত বড় সাহস এ সাহেবকে অনুমতি দেওয়া যায় না কিন্তু মোল্লা এক কথা হাকিম সাহেবের অতএব আমি অনুমতি কামনা করি আমার হুজুরের পক্ষে আমি উপলব্ধি করতে চাই বাবের সাহেবের মনে হয় যেন অনুমতি হাকিম সাহেব দিয়েই দিলেন শেষমেশ বড় আইনজীবী আর বুদ্ধিজীবী দাঁড়ায় বলছেন হাকিম সাহেব এই মোল্লাকে তো অনুমতি দেয়া যায় না কিন্তু আপনার হাবভাবে মনে অনুমতি দিবেন দিদি যদি দিবি হয় আমি আগে মোল্লাকে একটু পরীক্ষা করে নেই বুদ্ধি শুদ্ধি আছে কিনে যদি পরীক্ষায় টিকে ঠিক আছে অনুমতি দিবেন না টিকলে অনুমতি দেয়া যায় না দিলে কোর্ট অবমাননা হবে কি পরীক্ষা এই মোল্লা আমি আপনাকে একটি প্রশ্ন করছি আমার প্রশ্নটির উত্তর শুধু হাঁ অথবা না দিয়ে যদি দিতে পারেন তো ঠিক আছে আপনাকে অনুমতি দেয়া হবে আর যদি শুধু হাঁ অথবা না দিয়ে দিতে না পারেন তাহলে অনুমতি দেয়া যাবে না মোল্লাজি বলছেন জনাব সকল প্রশ্নের উত্তর শুধু হাঁ আর না দিয়ে দেয়া সম্ভব হয় না মাঝে মধ্যে কিছু ব্যাখ্যা বিশ্লেষণেরও প্রয়োজন পড়বে তো তাহলে আপনি অনুমতি পাবেন না মোল্লাজি বলছেন এই শর্ত কি শুধু আমার বেলায় না আপনাদের বেলায় সকলের বেলায় তো তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করি আপনি শুধু হাঁ অথবা না দিয়ে উত্তর দিতে সক্ষম হবেন তো না হওয়ার প্রশ্নই আসে না কি প্রশ্ন বলুন তা না বলবো তো ঠিক যদি সক্ষম না হন না হওয়ার প্রশ্নই আসে না বাতাস খেয়ে আমি কোর্টে আসিনি এল করে এখানে এসেছি কি প্রশ্ন তাড়াতাড়ি বলুক ও বলবো তো ঠিক যদি না পারে না পারার প্রশ্নই তারপরে বলি যদি না পারে ও না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব। সিন্ডিকেটে আর কোর্টের ছায় কদম রাখবো না ঠিক আছে তা ওই জি কি প্রশ্ন তাড়াতাড়ি বলু এবারে আর কি আমি শুনেছি আপনার আব্বা যানজিদে গিয়ে নাকি ছেড়ে দিয়েছে এখন অকিল সাহেব হাও বলেন নাও বলে না যদি বলেন না মানে এখনো অভ্যাসটি ছাড়েননি তোর তাজা তাজা জুতা চোরের বলা কোর্টে দুশো কল বড় কথা আর যদি বেজ্যুতি কারণ হাও নেই নাও নেই চোখ দিয়ে সুখে পানি ছুটছে হাকিম সাহেব জিজ্ঞেস করে বসলেন সাহেব লজ্জা পেয়ে গেছেন কয় না লজ্জা পাইনি তো লজ্জা না পাইলে হা না না চোখ দিয়ে পানি ছাড়তেছেন ব্যাপারটা चो दिए पानी जुड़ते कि हादीस हादिस दुनिया विचाराचार आट का আখেরাতে বিচার আচার আছে নাকি ওকালতি করে অসংখ্য জাহান্নামীকে জান্নাতের মালিক বানিয়ে দিবে এই হাদিসটি পড়ে অট্ট দিয়েছিলাম ব্যাংক বিদ্রোহ করেছিলাম হাদিস নিয়ে এমন উদ্ভট কথাবার্তা বুঝি হাদিসের মধ্যে থাকে मौलवीरा लॉ पढ़े सब चेटे बुजते सक्षम होकालती एकमी कुरान जान भे ढुके ज्ञान ही बनाए তো জ্ঞান যদি সীমা লঙ্ঘন করে কোনো কিছুর বাধা না মানে অধীর বাধা না মানে তাহলে এটাকে বলে ফলসফা এটা প্রশংসনীয় নয় জ্ঞানের আর এক স্তর হলে একবারে কম এই পরিমাণ কম পূর্ব পশ্চিম চিনে না এরকম এক বেকুব কাজ নষ্ট করছে তো মালিক এসে ধমকে দিল বেকুব বেচারা বলে জনাব আমার নাম একুব বেকুব নয় দেখেন বেকুপ বলে যে গালি দিতেছে এইটাও বোঝে না সে মনে করে নাম ধরে ডাকে স্তরে মধ্যবর্তী স্তর এই স্তরটা হলো প্রশংসনীয় এর নাম হলো হ্যাকমত প্রথমটা ফলসভা দ্বিতীয়টা হেমাক আর তৃতীয় নম্বর মধ্যম স্তর একে বলা হয় হ্যাকমত এটা প্রশংসনীয় সে আকল নির্ভর নয় আকলকে সময় মতো অহির মাধ্যমে লাগাম লাগায় বাধা ওহির মাধ্যমে সৃষ্টি করে এটাকে বলে হ্যাকমত এটা প্রশংসনীয় আসুন এবার রাদার আর কাছে তো এটাও তিন স্তর এক স্তর হইল খুব বেশি মুখে সবসময় থাকে আগুন এটা খুব খারাপ এটাকে বলে চাষ মানুষ এদেরকে বলো চোখে দেখে না তো সবসময় মুখে আগুন নিম্ন স্তর বেদ নেই মানুষে তাকে মারলেও কোন সাহা শব্দ নেই এরা মজলুম হয়ে থাকতে হয় এটাও প্রশংসনীয় নয় এটাকে বলে বুজদিলি আর এক স্তর মধ্যম স্তর একেবারে যশবড়া পর্যন্ত পৌঁছেনি বুজদিলি পর্যন্ত পৌঁছেনি নিজের রাগকে সে কন্ট্রোল করতে পারে এই স্তরে নাম হলো সাজা হাত আর বাহাদুরি এটা হলো প্রশংসনীয় ভাবে যৌন শক্তি যৌন শক্তিরও তিন স্তর এক স্তর হল এত বেশি যায় না জায়জ বোঝে না যেখানে সেখানে পড়ে এটার নাম হলো হিস্ক এটা খুব দর্শনীয় শরীয়ত দৃষ্টিতেও ধর্মীয় দৃষ্টিতেও সামাজিক দৃষ্টিতেও সরকারিভাবেও ভাবেও এটা খুব অপছন্দনীয় কাজ এটাকে বলে ফিস্ক আর একটা হল যৌনশক্তি এত কম যে একেবারে বিয়ে সাদির ক্ষমতাও রাখেনা এটাও সমাজে প্রশংসার দৃষ্টিতে দেখা হয় না আর আরেক স্তর হলো মধ্যম স্তর এই স্তরকে বলা হয় ইব্বত যে এখানে বাধা নিষেধ মেনে চলে ইবপত তাহলে তিনটি গুণের মধ্যে প্রত্যেক গুণের মধ্যম স্তর পাইলাম প্রশংসিত আকলের মধ্যম স্তর পাইলাম একমত রাগ আর গুসার মধ্যম স্তর পাইলাম সাজা জনশক্তির মধ্যম স্তর পাইলাম ইব্বত এই তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে সেমান করে দিলেন এখানে যারা এই মধ্যম স্তরে চলতে পারবে আখেরা সে কলসারা বিদ্যুৎ গতিতে পায়ে দিতে পারবে আর এখানে যে চলতে পারবে না আখেরা তার প্রদস্খলন ঘটবে সে পায়ে দিতে পারবে না এই সেরাতে হলে বাহক যারা যারা। ইমাম যারা এদের পথে চলা হল সেরাতে মুস্তাকিমে চলা সুরের ফাতেহার আয়াত থেকে আমরা বুঝতে পারি যে তাকলিফ যাকে বলে মজহাব মানা যাকে বলে ইমামদেরকে ফলো করে চলা যাকে বলে এটা অপরিহার্য যারা করবে না। কাজটি করবে না ইমাম না, ইমামা না তারা নেই থেকে বহির্ভূত একটি সম্প্রদায় আজকে আমরা আলোচ্য বিষয়ে কিন্তু এইটাই শিখি আজ আমাদের দেশে এক সম্প্রদায় মাথা চুড়তে চায় পরিচয় দেয় আমরা আহলে হাদিস এর ব্যাখ্যা করে কি আমরা হাদিস মানি আলে হাদিস মানে আমরা হাদিস মানি বিশেষ করে বুখারির কথা দমে দমে বলে আমরা বুখারি শরীফ এটা শুধু বাস্তবে কিন্তু নেই যেমন বোখারি শরীফ পবিত্রতা অধ্যায় একটি হাদিস আছে হাদিসটি হল আতা এমন আল্লাহর নবী সাল্লাহ আলহাসাল একদিন ডাস্টবিনে এসে मलार स्तूप इसे दान अवस्था प्रस्साप करल बसें चल मश्राफाफ़ मानी यही हदीसर व्याख्या पेश करी हुजूर वो समय हाँते बसते जगह खूब बसि मयला छो बस लेजूर कपड़े देहे मयला लागते तई हुजूर बसें ताइए बस्राफ কিন্তু আমার আহলে হাদিস আমদারি ভাইয়েরা এদনের ধরনের ব্যাখ্যা ওনারা মানেন না তো এগুলো ইমামদের কাজ হাদিসে উল্টা পাল্টা ব্যাখ্যা করা আমরা এগুলো মানি না এখন আমার আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন আহলে হাদিস মানে যদি হয় হাদিস মানি এবং বোখারি হাদিস মানি তাহলে আপনারা কি আপনাদের ঘরের ভিতরে বাথরুমে গিয়ে প্রস্তাব দাঁড়াইয়ে করেন না বসে করেন এটা তো আমরা দেখি না বলতে পারি না কিন্তু নবী তো শুধু বাথরুমের ভিতরে নয় ওই সামনে যেখানে ময়লা ফেলে ডাস্টবিন এসে দাঁড়াইয়ে করছেন তাহলে আপনারাও আজকে থেকে এই ডাস্টবিন এসে দাঁড়ায় দাঁড়াইয়ে প্রস্তাব করবেন তো বুঝবো যে আপনারা হাদিস মানেন বোখারি হাদিস এবং শুধু আপনারা করলেও হবে না আপনাদের দৃষ্টিতে নারী পুরুষ এক সমান আমল করবে পুরুষ আর নারীর কোনো আমলে তেমন ব্যবধান নেই আপনাদের দাবি এমন কি নামাজে পর্যন্ত ব্যবধান নেই আপনারা বলেন তাহলে পশ্চাৎ পায়খানার ব্যবধান থাকবে না তাহলে এখন থেকে আপনাদের নারীরাও ডাস্টবিনে এসে মাসাল্লাহ দাঁড়ায় দাঁড়াই হত্যা করতে হবে যদি জাতি দেখে আপনারা পুরুষ নারী একসাথে ডাস্টবিনে এসে দাঁড়ায় দাঁড়ায় হস্তাপ করেন তা আপনাদের টেলিভিশনে বক্তব্যেরও প্রয়োজন হবে না লিফলেট ছাপারও প্রয়োজন করবে না এই চটি বই বিতরণ করার প্রয়োজন করবে না জাতি দেখবে যে এরা আলে হাদিস এই জন্য এখানে দাঁড়াইয়ে কাজটা করতেছে আজ পর্যন্ত জাতি আপনাদের কাউকে দেখলো না ডাস্টবিনে এসে দাঁড়াইয়ে হস্তাপ করতে না আপনারা করে না আপনাদের নারীরা করে তাহলে আহলে হাদিস কি করে হইলেন এ তো হাদিস ওই লক্ষ্মীপুর একটা তারা মদিনার বারফু থেকে গড়ে আসছে। হেসে শুরু করছে গোতুলা হানকিরা সব মোশে এলাকায় গোড়গাল শুরু শেষ পর্যন্ত মুক্তি দৃশ্যরা নিচ্ছে হানকিরা ওনা তো আনছে দিদির সাহেব জিজ্ঞেস ভাই লোকমুখী শুনি আপনার নাকি হানফিদেরকে মোশেক বলেন আসলে মানুষ খামাকা আপনার নামে মিথ্যা অপবাদ দেয় নাকি বাস্তবে আপনি বলেন কহ আমি বলি এরা মোশেখ আল্লাহবাদ দিয়ে অবহানিটাকে মানে হেরাম শেখ ও আচ্ছা এরা মোশেখ আপনি বলেন কয় হ আমি বলি আপনার আব্বার বিয়েটা কে পড়াইছিল তো আমাদের ইমাম সাহেব হুদুর হুদুর হানফি ছিল না আলিয়ার দিচ্ছিল তখন তো হানফিয়েছিল তো এখন হানফি মোসেকের বিয়ে পড়াইছে আপনার আব্বা হানফি আরেক এক মোশেকের এই মোর্শেকের বিয়ে করাইলে বিয়ে হয় তো বিয়ে তো হয় না তো বিয়ে না হইলে তো আপনি যে বিয়ে হওয়া ছাড়া জন্ম নিলেন হালাল দাদা না আরামদাদা একটু বলেন তো এখন মানুষের চুরি করছে মিছিল তো বেচারা নাম নিয়ে অমর আরাম আরামদাদা বেসারা এখন রুমাল দিয়ে চেহারা দেখে এসেছে কি কোনোরকম বাচ্চে দিকে খেয়াল লাগে না তারে কি বলে কোন গতিগতি করি কারণ তাকলিফ না করলে মানুষের হুজবুত্তি পোক্তা হয় না ফাঁকা হয় না এই জন্য উল্টা পাল্টা কথা বলে বিপদে পড়ে আহলে হাদিস কুকুর হাদিস মানে আর একটু একটু দৃষ্টান্ত দিই ওনাদেরকে নামাজে আসতে দেখবেন মাসাল্লাহ নামাজে দাঁড়ানোর সময় আমরা তো দুই পায়ের মধ্যখানে ওখানে চার আঙ্গুলি কিংবা কেউ যদি আরেকটু মোটা হয় তার একটু ছড়িয়েও দাঁড়াইতে পারে না যায় নয় কিন্তু আমার আহলে হাদিস নামধারী ভাইয়েরা তা আমার সময় কিভাবে দাঁড়ায় লক্ষ্য করছেন দুই পা দুদিকে ছড়িয়ে যে করতেন এটাকে আমাদের ড্যাট বাংলা বলে স্যাগাইয়া দাঁড়ায় এভাবে সেগাইয়া দাঁড়ায় না আমাদের মধ্যে ভাই সেগাইলিন কেন হাদিসে আছে হাদিস কি আমি হাদিসের শব্দগুলো করতেছি বোখারি শরীফে উল্লেখ আছে আল্লাহ নবী এই আলহামের প্রত্যেক মহাদেশ উল্লেখ করছেন সব সোজা করার অধ্যায়ে তার মানে হাদিসটি সব সোজা করার ব্যাপারে অর্থ হইল তোমরা তোমাদের নামাজের মধ্যে সব সোজা করো যদি সব সোজা না করা থাকে তো তোমাদের অন্তর ট্যাড়া হবে দুজনের মধ্যে হিংসা বিদ্রোপ শুরু হবে মতানক্য সৃষ্টি হবে সব সোজা করে দাঁড়াবে এই যে বলতেছেন তো সোমালে এই হাদিস শোনার পরে আমরা দেখতাম আমাদের সাথীরা একে অপরের কাঁদের সাথে কাঁধ বরাবর করে দাঁড়াইত হাঁটুর সাথে হাঁটু বরাবর করে দাঁড়াইত টাকনুর সাথে টাকনু বরাবর করে দাঁড়াইত এটা হল আমাদের হাঁট ভেঁদের অনুবাদ আর আহলে হাদিস ভাইয়েরা কয় না মিলাইয়া দাঁড়াইতো কাঁদের সাথে কাঁধ হাঁটুর সাথে হাঁটু টাকনুর সাথে টাকুন মিলাইয়া দাঁড়াইত এজন আমরা স্যাগাইয়া দাঁড়া যাতে মিলে এবার হলো রোজার বিষয় আবেদানিক অর্থ হলো মিলান এই হিসাবে এরা মিলান অর্থ করে আর পারিপার্শিক অর্থ হইল বরাবর করা প্রথম শব্দ সাথে লেগে দাঁড়াই তো সাথীর কাঁধের সাথে মিলবে না বাহুর সাথে বাহু মিলবে বাহুর সাথে বাহু মিলবে কারণ কান একটু খিঁচা থাকে ভিতরের দিকে বাহু থাকে বাইরের দিকে তাহলে কান মিলার মিলা সম্ভবই নয় এমন অসম্ভব কথা আল্লাহ রাসুল কি করে বললেন এদিকে আল্লাপ বলতেছেন অসম্ভব কোনো হুকুম আমি কাউকে কখনো দেই না তার সাথের ভিতরে যেটা এটাই হুকুম দিই তো একসাথে লেগে দাঁড়াইলে বাহুর সাথে বাহু মিলে কান তো মিলবে না কাঁপ যদি মিলাইতে হয় আমাকে আমার সাথের দিকে যুক্ত হবে সাথেকে আমার দিকে যুক্তি হবে দুজন চুকলে পরে কাঁপ মিলল দুজন মিললে তো হবে না সফে আসি একশো জন মানুষ তাহলে আমার ডান তার কাঁধো তো আমার কাঁধের সাথে মিলাইতে হবে তাকে আর একটু বেশি যুক্তি হবে না হয়তো মিলবে না আর ওনার পাশে দিয়ে তাকে আরো বেশি যুক্ত হবে এইভাবে বেশির থেকে বেশি যুক্ত যুক্ত সাথে কান লাগবে না তো নামাজে গিয়ে তামাশা করবে দেখি কাঁধ মিলায় যত জায়গায় দুজনের কাঁদের মধ্যে ওখানে তফাত আরো তাহলে অন্তত তফাত কম কমতো মিলানোর সাথে কিছু মিল খাই তোমরা যত জায়গাও তত তফাত আরো বাড়লো আদেশের উপরে আমল হইলো কিভাবে দুই নম্বর অঙ্কের কথা উল্লেখ আছে হাঁটু আমি যত জায়গায় দুজনের হাঁটুর মধ্যখানে দূরত্ব বাড়ায় না কমে গেলে দূরত্ব পারে, তাহলে মিললে কই আরো দূরত্ব না বাড়ায় না আমরা তো কই বরাবর করা আমার হাঁটু আমার পায়ের হাঁটুর বরাবর আমার হাঁটু আগে নয় তার হাঁটু পিছিয়ে নয় তাহলে সব কথা হবে তাহলে আমাদের অর্থের সাথে না মিল খায় তিন নম্বর অঙ্ক হলো টাকনুর সাথে টাকনু সেগায় আইলে আমার পায়ের তালুর কিনারা পার্শ্ববর্তী পায়ের পায়ের তালুর কিনার সাথে মিলবে টাকনুর সাথে তো টাকনো মিলবে না तो हिशे तीनटे अंकर कथा एकटर तुम्हारे अहाले हादिस कीस्तव है हदिश। हदिश दे, दे। अच्छा आसो कान अवस्था तो बुजल नियंत्रणार्ज मेंुलते समय हाथ कतुटुकू तुलब यह बेपारे चार प्रकार हादी आश्वरी उल्लेखे কানের উপর পর্যন্ত হাত তুলবে আরেক হাদিসে আছে ইলা শাহামাতাই রজনাই হে দুই কানের লুকি পর্যন্ত হাত তুলবে আরেক হাদিসে আছে ইলা মানকে বিহি কাঁপ পর্যন্ত হাত তুলবে আর এক হাদিসে আছে ইলা সাদর সিনে পর্যন্ত হাত তুলবে চার প্রকার হাদিস আমার আহালে হাদিস ভাইয়েরা পুরুষ হোক আর মেয়ে হোক সকলে সিনে পর্যন্ত হাত তোলে এক হাদিস মানলো বাকি তিন হাদিস ছাড়লো তাহলে মানার সংখ্যা বেশি না ছাড়ার সংখ্যা বেশি ছাড়ার সংখ্যা বেশি এবারে আসুন হানফিদের কাছে হানফিরা বলে এই চারটাই রাষ্ট্রের হাদিস একটা হওয়া ছাড়া যাবে না বাদ দেওয়া যাবে না সবগুলো মানতে হবে কিভাবে মানব তো এমনভাবে হাত তুলব যাতে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর থাকে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠবে হাতের তালুক কান পর্যন্ত থাকবে তাহলে তিন হাতিসের উপরে আমল এভাবে হয়ে যাবে আর এই উন্মতের নারী সমাজ এরা বুক পর্যন্ত তুলবে তো নারীদের মাধ্যমে বুক পর্যন্ত তোলার হাতিসের উপরে আমল হবে পুরুষদের মাধ্যমে বাকি তিন হাতিশের উপরে আমল হবে সকলের মিলে চার হাতিসের উপরে আমল হয়ে যাবে একটাও বাক পড়বে না তাহলে চারটা হাদিস হানো ফিরা আর আহালে হাদিস নাম ধরে বাইরে তিনটা ছাড়লো তাহলে এবারে বলেন আমেলে হাদিস কে আর তার একে হাদিস কে হাদিসের উপরে আমল হানো করলো না আহলে হাদিস বাইরেরাই করলো হানা করলো কিন্তু নামে আমরা হইলাম আহালে হাদিস ইমাম আবু বকর এবনে আবি সাহেব তার সংকলিত হাদিসের কিতাব আল মোসান খন্ডের কিতাব সাতাইশ হাজার হাদিস এই কিতাবের মধ্যে উল্লেখ এই কিতাবে সহি সহি তিনি উল্লেখ করেন যে হাত বান্ধবেন আমাদের মধ্যে নিচে হাত বাঁধা মৌলিক একটি বিধান হজরতে আবু থেকে বর্ণিত আবদুল্লাহ এমন ওম্মদ থেকে বর্ণিত ফারুক আজম মোহাম্মদ থেকে বর্ণিত আব্দুল্লাহ এমনি মাসুদ থেকে বর্ণিত যে হাত নাবিন নিচি এদিকে সহি এরপর আমরা বলি হাদিস যদিও সাজ হয় তারপর হাতিস মৌজু নয় তাল নয় তাই এটাও বাঁধতে হবে না এই উম্মতের নারী জাতি বুকুর উপরে হাত বেঁধে বাঁধার উপরে আমি ভাইয়েরা পুরুষ নারী সকলে বাঁধে বুকুর উপরে তো নিচের হাত বাঁধা ছেড়ে দিলো এ হাদিসের কি অপরাধ এবার আসুন হাত কিভাবে বাঁধবে এই ব্যাপারে দুই রকম হাদিস ত্রিমী শরীফে হাদিস আছে আখা দিয়ে বাম হাতবে আর বাম হাতের উপরে রেখে দিবে এক হাদিস হল রাখার এক হাদিস হল ধরা। আমার আহলে হাদিস নামধারী ভাইয়েরা ডান হাতের আঙ্গুল বাম হাতের পর্যন্ত নিয়ে উপরে রেখে দেন ধরার হাদিসের উপরে আমল করেন না আসুন হানফিদের কাছে আনফিরে বলেন কুবের সুলের হাদিস একটাও বাদ দেওয়া যাবে না ধরার হাদেশের উপরও আমল করতে হবে রাকার হাতিসের উপরেও আমল করতে হবে কিভাবে করবো হয় দেখো কনিষ্ঠ এবং বিদ্যাঙ্গুলি দিয়ে ধরো তাহলে ধরার হাতেসের উপরে আমল হবে আর অনমিকা মধ্যম এবং তর্জনী উপরে রেখে দাও তাহলে রাকার হাতেশের উপর আমল হবে এইভাবে কুবয় হাদিস মানা হবে তাহলে এবারে বলুন আমেলে হাদিস কারা আর তারাকে হাদিস কারা ওরা তো হাদিস ছেড়ে দিল হানফিরা এইভাবে আসলে লিফ্টেড ছাপে চটি বই ফ্রি বিতরণ করে তার আবির নাম এখানে হাদিস তো বিশ্বকাপের উপরে আসে বড় মজার ব্যাপার হইল মোসান্নাফে এমনি আবি সাহেবকে হাসান সনতের মাধ্যমে হাদিস পণ্নি তে আল্লাহ রাসুল তারা বিশ্বাখার এরা বলে এটা মুজ জাল হাদিস আমরা বলি হাসান এখানে আমাদের প্রশ্ন ওনারা জানাজা নামাজ সুরাই ফাতে হা পড়েন এমনকি জানাব আব্দুর রজা বিন ইউসুফ ওনারা এক প্রশ্নের উত্তরে আমি শুনেছি ওনাকে প্রশ্ন করা হয়েছে জানাজাকে সুরাই ফাতেহা করতে হয় উনি জবাব দিলেন জানাজা মানেই সুরাই ফাতে জানাজা জানা মানেই ফাতেহা এর অর্থ কি এর অর্থ খুঁজুরও দরকার নেই তাই তো বিরোর দরকার নাই সুরায় ফাতে করলে জানাজা হয়ে গেছে আচ্ছা যাই হোক তো জানাজা সুরায় ফাতে পড়ার কথা যে হাদিসে বর্ণিত এই হাদিসের যে সূত্র আর সনদ তারাবীর নামাজ বিশ্বাকাত ওই হাদিসেরও হুবহু ওই সূত্র আর ওই সনদ তো যদি তারাবির ব্যাপারে আসলে এটা মজু হয় তো জানাতার ব্যাপারে কেন মজু আর জাল হবে না জানাতার ব্যাপার যদি সহি হয় তো তারাবীর ব্যাপারে কেন সই হবে না আল্লাহা কীভাবে ফেঁচে এক কাছেন তো হানফিওয়ালা বলে তার বিশ্বকাপেরও হাদিস ঠিক আর জানা যায় সুরায় ফাতে কথা যে আছে এই যে ঠিক তবে সানা হিসাবে করলে করতে পারবে কেরাত হিসাবে নয় তো হাদিসের উপরে আমর তো হেরা করবে এখন তোরা বিশ্বকাপ তো হাদিস পাইলেন আর একটা ক্ষুদ্র কমন সেন্স আপনি এখান থেকে গুলিস্তান যাবেন গুলিস্তান আর জিন্দিগিতে গুলিস্তান পাননি বাড়া কত জানেন না আমাকে জিজ্ঞেস করছেন ভাই গুলো কত আমি বললাম আর হুজুর কেজি কত হুজুর 20 টাকা এখন বলেন আপনি আপনার এখানে কাউন্টারে আসতে পকেটে আট টাকা নিয়ে আসবেনা বিশ টাকা নিয়ে আসবেন কারণ যদি আট টাকা নিয়ে আসেন এসে দেখেন যে আসলে 20 টাকা লাগে তাহলে গুলিস্তান যাবা কপালে জুটবেই জুটবে না বরং হোজি রিক্সা আসতে একবার দশ টাকা ভাড়া দিয়েছেন যাইতে আবার দশ টাকা বিশ টাকা লস দিয়ে ফেরত যেতে হবে গুলিস্তান যাওয়া কপালে জুটবে না কারণ পকেটে একটু আট টাকা আরও বারো টাকারও বাড়ো আর যদি বিশ টাকা নিয়ে আসেন গুলিস্তানের ভাড়া বাস্তবে আট টাকাই হয় তো আট টাকা দিয়ে গুলিস্তান পৌঁছবেন বারো টাকা পকেটে থাকবে ক্ষতি তো নেই কিন্তু বিশ টাকা লাগলে আপনার যাওয়াই বেশি পাবেন এবারে আসুন আমরা নামাজ হিসেবে জান্নাতের যাওয়ার জন্য নামাজ হলু জানের সাবিয়ার টিকিট হ্যাঁ আর চিঠা জান্নাতের বাড়া তা হলো আপের হাসার মাঠে আল্লাহ আল্লাহের দরবারে হাজিরি দিলে আল্লাহ পাক জিজ্ঞেস করেন করস কই করস ওয়াজিবাজি সুন্নত আল্লাহ তো আটটা কাত যদি আমার আল্লাহর দৃষ্টিতে আট টাকাতে হয় তো তুই ঠিক আছে যাও জান্নাতে যদি আল্লাহ বলে তোরা বলছিল একজন বিশ তুমি যে আঠাংশ বাকি বারো বই তা আল্লাহ বারো তো আনি নেই তো বারো না আনলে এখন হেদিকে যাও জান্নাতের অভিগে কি আর আহলে হাদিস বিশ্বাখাতের দৃষ্টিতে নফল নামাজ জমাতে পড়া বৈধ আমরা হানফিরা না বলি নকল নামাজ জমাতে পড়া মা ক্রুহে আহালে হাদিস ভাই এরা বলেন নফল জমাতে পড়া বৈধ করতে হবে এর দ্বারা কি বুঝে আস বুঝে আসে যেমন সৃষ্টি করা উদ্দেশ্য বাস্তবে ইসলামের উপর আমল করা উদ্দেশ্য নয় একটি প্রশ্ন আসছে মহিলাদের মসজিদে এসে জমাতে শরীর খাওয়ার বিষয়টি বললে ভালো হয় জমা পুরুষদের জন্য ঈদ পুরুষদের জন্য জমা পুরুষদের জন্য নারীদের জন্য এটা মৎস্য নয় নারীরা যদি মসজিদে আসে পর্দা ঠিকঠাকভাবে পালন করে তো নামাজ হবে ঠিক কিন্তু সবাব কম হবে তাদের ঘরে পড়লে স্বভাব বেশি হবে হাদিসে পাকে উল্লেখ আসে এক মহিলা দরবারে নবুয়তে এসে বলতেছে রাসুল আল্লাহ আমি আপনার পিছনে আপনার মসজিদে এসে নামাজ পড়তে চাই রাসুলের পিছনে রাসুলের মসজিদে নামাজ পড়লে বোখারি শরীফের রাওয়ায়াত অনুযায়ী এক নামাজ এক হাজার নামাজের সমান এমনে মাজা শরীফের রাওয়ায়াত অনুযায়ী এক নামাজ পঞ্চাশ হাজার নামাজের সমান তাহলে মহিলা নিজের ঘর ফিরিয়ে মসজিদে নামাজ পড়তে চায় পঞ্চাশ হাজার কিংবা এক নামাজ অধিক স্বভাব হবে আবার রাসুলের পিছনে একথা রাসুল বলতেছেন কি আমার মসজিদে আসার তুলনায় তোমার মহল্লার মসজিদে নামাজ করলে সব আরও বেশি হবে তোমার মহল্লার মসজিদের তুলনায় তোমার বাড়িতে পড়লে সব আরো বেশি হবে তোমার বাড়ির তুলনায় তোমার আন্দর মহল্লার অন্ধকার কুঠুরিতে করলে স্বভাব আরও বেশি হবে এই মহিলার জিন্দিগে তার মসজিদে আসেনি তার অন্ধকার কুঠুরিতে নামাজ পড়তো এই সম্পর্কে জানতে চাইলে শরীফ খাওয়াত নামাজ কাহা পড়ে মুফতি আজম হিন্দ আলহাদা ওই কমের দিকে মানুষকে দাবাত দেয় যে আসো মসজিদে সব কমুক ঘরে ঘরে বের সব কেন কামাও এটা দ্বারা বোঝা যায় যে উম্মাদ সব থেকে মাহরুম করা উদ্দেশ্য আল্লাহ রবুল আলমিনুজে আমল করে আমাদের কেউ জাহানে ধন্যান করুন